সম্মানিত প্রবাসী ভাইরা সুপ্রিয় বন্ধুগন আজকে মধ্যে ধারাবাহিক আলোচনার বিশতম আলোচনা আজকে আলোচনার বিষয় হচ্ছে এর বিধান এবং শর্ত শর্তসমূহ পবিত্র মা গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে এতেকাফ অর্থাৎ এই মাহে রমজানের শেষ দশকে আমাদের প্রিয় হাবিব মোহাম্মেদুর রসুল সাল্ল্লাহ আলী ওপ করতেন আনহা থেকে বর্ণিত তিনি বলছেন প্রতি রমজান এতেকাব করতেন একবার ইন্তিকাল রাখ পর্যন্ত সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ এতেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাধাত যা মূলত আল্লাহ তাল্লাহ নৈকট লাভের জন্যই করা হয় আর একে এতেকা হচ্ছে দুনিয়া সকল সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র আল্লাহ তালা নৈকট্য লাভের আশা নিয়ে কোনো মসজিদে হতে পারে সেটা জমা মসজিদ অথবা পাশ নামাজের মসজিদ সেখানে গিয়ে আল্লাহ তালা ইবাদত বন্দীগিতে মশগুল থাকা এবাদত বন্দীগী বলতে নামাজ রোজা এরপরে কোরআনতলাওয়াত তসবি তাহলিল অন্যান্য আধগার শরীরসম্মত যে জিকেটগুলো আছে সেগুলোর মাঝে সেগুলোর মাঝে লিপ্ত থাকা সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ এই এতেকাপ সকল ওলামাদের দৃষ্টিতে সকল ওলামাদের মতে রমজান মাসে এতেকাপ করা সুন্নত যেহেতু রসদ সাল্লি হুসাল্লাম প্রতি রমজান মাসে শেষ দশকে এতেকাপ করতেন আর এই কারণেই ওলামা কেলাম বলেছেন এতেকাপ রমজান মাসের এতেকাল আগামী দিন সকালে ঈদ আজকের মাগরীব পর্যন্ত তিনি মসজিদে অবস্থান করতেন সম্মানিত ভয়ের সুপ্রিয় বন্ধুগণ এইকাব মূলত রসুল সাল্লী করতেন लाइल कदर फजिलतर लाइल कदर सब लाइल उचित बेपारे एक सचेत हवा सजगे सचेतन हार्ड कर आग्रह थका आज के दुनिया सम्मानित भाईरा सुप्रिय बंदुगण एप जरूरी मैसेना क्षेत्री जी विधान शर्त गलो हाँ जो व्यक्ति एते कप कर আলাদা করে রাখবে অর্থাৎ মসজিদে এবাদত বন্দীকিতে মশগুল থাকবে জরুরি কাজকর্ম শুধুমাত্র তার জন্য বৈধ যেমন প্রয়োজনীয় গোসল অথবা বাথরুম ছাড়া अथवा खबर दबार किसा रोगी देखते जावाध कारणकप नष्ट हो जाए तब व्यक्ति जो एव शुरूते शुरू तेज शर्त करे एते कपकालीन जा हाजिर हबें हाजिर हबें अथवा কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে জায়াত করতে যাবেন তাহলে তার ক্ষেত্রে আজেবাজে কথাবার্তা কারোর সাথে গল্প গুজব করা হাসি তামসা করা এগুলো নিষিদ্ধ কিন্তু প্রয়োজনীয় কথা সারা যাবে যেমন কোন ব্যক্তির যদি স্ত্রী একান্ত জরুরি কারণে আসে তার সাথে দেখা করার জন্য সেটা বৈধ কারণ রসুল সাল আলী কাছে তার স্ত্রীনা যদি তার সাথে দেখা করতে আসে সেটা বৈধ কিন্তু নর্মালি মানুষের সাথে সম্পর্ক কথাবার্তা বলা বেসাকিনা করা মসজিদ থেকে বের হওয়া এমনকি জানাজায় হাজির হওয়া কিংবা রোগী দেখতে যাওয়া এগুলোতে এ নষ্ট হয়ে যায় কোন ব্যক্তি যদি এটা করে বসে তাহলে তার এতেক নিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ এতেকের ক্ষেত্রে রমজান মাসের যে এতেকের সুন্নতের যে বিষয়টি সেটি হচ্ছে একুশ তারিখ থেকে ঈদের রাত পর্যন্ত তবে কোন ব্যক্তি যদি এর থেকে কম সময়ের জন্য এতেক করতে চায় সেটা তার জন্য বৈধ যেমন কেউ তিন দিনের জন্য পাঁচ দিনের জন্য চার দিনের জন্য আট দিনের জন্য যদি এতেকাপ করতে চায় সেটা তার জন্য বৈধ অর্থাৎ কোনো ব্যক্তি তার সুবিধা অল্প সময়ের জন্য যদি এতেক করতে চায় এমনকি একদিনের জন্য যদি কোনো ব্যক্তি এতেক করতে চায় তাহলে সেটাও তার জন্য বৈধ তবে রমজান মাসের ক্ষেত্রে রমজান মাসের ক্ষেত্রে সেক্ষেত্রে তিনি দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন সেটা সেটা নির্ধারণ করে নিতে পারে সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ এই এতেকাপের ক্ষেত্রে আমাদের যেমন সচেতনতা থাকা দরকার তেমনি ভাবে আরো কিছু মাসাল মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে মাসাল একই জমুর ওলামাদের মতে অর্থাৎ অধিকাংশ ওলামাদের মতে মহিলারা যদি এতেকাপ করতে চায় নারীগঞ্জ যদি এতেকাপ করতে চান তাহলে তাদেরকেও ওই মসজিদে যেতে হবে যে মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এতেক করার মতো মহিলাদের যদি ব্যবস্থা থাকে স্থান থাকে সেখানে গিয়ে মহিলারা এতেকাপ করতে পারে বা এতেক এতেক বসতে পারে কিন্তু মসজিদ যদি মহিলাদের জন্য আলাদা থাকার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে মহিলারা এতেকাপ করবে না আর জমহুর ওলামাদের মতে বা অধিকাংশ ওলামাদের মতে আহ আলমের মতে মহিলাদের ক্ষেত্রেও একই মেশালা তারা যদি এতেকাব করতে চায় তাহলে অবশ্যই মসজিদে গিয়ে করতে হবে মসজিদে গিয়ে করতে হবে এমন মসজিদে শেষ দশকের যে মহিমান্বিত রজনী রয়েছে মহান একটি রাত রয়েছে হাজার মাসের থেকে উত্তম একটি রাত রয়েছে কদর সেই লাইলাত কদরের ফজিরত লাইলাতুল কদরের মর্যাদা সওয়াব কল্যাণ মির অর্জুনের আসনিয়া এতেক করার চেষ্টা করি আল্লাহ তাদেরকে তৌফিকম